তিনি এসেছেন অথচ ফেরাউন সালামের বিরুদ্ধে যে অপবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল সেটা হচ্ছে মুসা্লাম যেন মিশরীয়দেরকে মিশর থেকে বহিষ্কার করে ক্ষমতা দখল করতে যাচ্ছেন।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 আমরা সংক্ষেপ উল্লেখ করতে পারি মুসা দার জন্য ফেরাউন যে কৌশলগুলোকে প্রয়োগ করেছিল তার মধ্যে এক নম্বরে ছিল করা তার লালন কথা স্মরণ করিয়ে দিয়ে দুই নম্বরে ছিল তাকে অভিযোগে করে করা। মুসা যখন ভীত হলেন না তখন তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল পাগল উন্মাদ অপবাদ আখ্যা হয়েছিল চার নম্বরে মোসাকে কারাগারের ভয় দেখানো হয়েছিল কিন্তু একটাও যখন কাজ করল না পাঁচ নম্বরে ফেরাউন সিদ্ধান্ত নিল মূসাকে যখন ভীত করা যাচ্ছে না যে দাওয়াত দিচ্ছে তাকে যখন ভয় দেখে লাভ হচ্ছে না যারা সেই দাওয়াতকে গ্রহণ করবে তাদেরকে ভীত করতে হবে আতঙ্কিত করতে হবে তাদেরকে বিশ্বাস করাতে হবে যদি তারা মূষার কথা শুনে তাহলে তাদেরকে মিশর থেকে বহিষ্কার দেওয়া হবে মূষা তাদেরকে মিশর থেকে বহিষ্কার করে দেবে এবং এই ভীতিকে যার সাহায্যে প্রতিষ্ঠিত করা হচ্ছিল সেটা হচ্ছে মূসা আলাহিস্লামকে অপবাদ দেওয়া হল তিনি হচ্ছেন একজন জাদুকর সুতরাং সবকিছুর শেষে সম্পূর্ণ মিথ্যার মাধ্যমে ফেরাউন তার লোকেদেরকে ভয় দেখিয়ে মিশর ত্যাগের ভয় দেখিয়েলো ফের সালামকে একজন তাদেরকে দিয়ে মোসা আল্লাহাম যেই মজিজা দেখিয়েছেন যেটাকে ফেরাওয়ান বলছে এটা হচ্ছে একটা জাদু ফের বলছে সে মিশরের জাদুকরদেরকে একত্রিত করে মূসার থেকে বড় জাদু দেখাবে মুসাকে কে চ্যালেঞ্জ করবে আল্লাহ মহামতালা তিনি বলছেন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 ষড়যন্ত্র করার অপবাদ দিল ফেরাউন তার বলল মুসা তাদেরকে তাদের এই ভূমি তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে চায় আর সে যদি তার জাদুর মাধ্যমে এই কাজ করতে চায় আমাদের কাছে রয়েছে আরো শক্তিশালী বড় বড় জাদুকর আমরা তার থেকেও বড় জাদু দেখাব তখন ফেরাউন মুসা আলাহিসামকে এই জাদু প্রতিযোগিতার জন্য একটা সময় ঠিক করতে বলল ফেরাউল মুসালামকে বললো ফেরাউনের মন্ত্রী পরিষদ তারা বলল তাহলে আমরাও নিশ্চয় তোমার কাছে আসছি একই রকম জাদু নিয়ে সুতরাং আমাদের মধ্যে এবং তোমার মধ্যে একটা সময় নির্ধারিত হোক যা আমরা ভাঙব না তুমিও ভাঙবে না উভয়ের মধ্যস্থ এক জায়গায় মোসা আল্লাহামের কাছে তার প্রস্তাব দিল জাদুর প্রতিযোগিতাতে আমাদের মোকাবেলা করো হোসা সালাম সাল্লাম মিশরবাসীদের একটি উৎসবের দিন ছিল জিনার দিন যেদিন লোকেরা ঘর বাড়ি থেকে বের হয়ে আসতো আনন্দ উৎসব করত সেই দিনটাকে এই জাদু প্রতিযোগিতার জন্য নির্ধারণ করলেন সেই দিনটা ছিলাম তিনি বললেন তোমাদের সেই নির্ধারিত দিনখন হোক জিনার দিন জিনা উৎসবের দিন আর লোকজন যেন জমায়াত সকালের দিকে সালাম বললেন লোকেরা যেন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 দরবার থেকে প্রস্থান করল তার সমস্ত কলা কৌশল কে জমা করলো এর পর উপস্থিত ফেরাউন মিশরের সমস্ত করেছিল। ফেরাউন আদেশ জারি করে দিল যেন মিশরের সব জাদুকর একসাথে সেই দিন সেখানে উপস্থিত থাকে মুসা ফেরাউনের কাহিনীর এক নতুন অধ্যায়ের সূচনা হলো মহসা আল্লাহামের সাথে ফেরাউনের এই যুদ্ধ এই দ্বন্দ্ব এই সংঘাত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 সরকারগুলো তাদের মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা ছড়িয়ে দিতে ইসলামের বিরুদ্ধে ঠিক তেমনি ভাবে ফেরাউন সেই সময়ে মিশরের শ্রেষ্ঠ জাদুকরদের ব্যবহার করত সেটা ছিল সেই যুগের শ্রেষ্ঠ কৌশলবাসীদের অহংকার সুতরাং আল্লাহ সুবাহ মৌসাল্লাহালামের মাধ্যমে মিশরের সেই যুগের শ্রেষ্ঠ কৌশলকে চ্যালেঞ্জ জানালেন আমাদেরকে এই বিষয়টা ভালো করে বুঝতে হবে আল্লাহ সুবাহ যখন কোন একটি জনপদের নবী পাঠান রিসালাত পাঠান তখন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 শ্রেষ্ঠ অবাক করা বিষয় অপর থেকে আলোসু এই বিষয়টাকে স্বপ্নের ছিল ভাষা শৈলী সাহিত্য চর্চা এবং তাদের এই অহংকারকে আলোসু কিভাবে চূর্ণ করে দিয়েছিলেন কুরআন নাজির মাধ্যমে একইভাবে আমরা দেখতে পাচ্ছি সময়ে মিশরের লোকেরা তাদের অহংকার ছিল তাদের জাদুবিদ্যা জাদুবিদ্যাতে তারা অত্যন্ত পারদর্শী ছিল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 এই জাদুবিদ্যাকে এমন ভাবে প্রয়োগ করা হতো যার মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করা হতো এবং মানুষের মনে এমন ধারণা জন্ম দেওয়া হতো যে ফেরাউন হচ্ছে অপ্রতিরোধ ফেরাউন হচ্ছে প্রভু ফেরাউন হচ্ছে রব জাদুকরের নামে জাদু করত। মানুষকে নিয়ন্ত্রণ করত। মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে দিত ফেরাউনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে অতি ভক্তি অতিরিক্ত ধারণা তাদের মধ্যে সৃষ্টি করে দিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুহান আল্লাহ ফেরাউন নিজে মূসা আল্লাহ সাল্লাম সম্পর্কে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 অপরদিকে সব থেকে বেশি যে সংখ্যা এসেছে সেটা হচ্ছে পনেরো হাজার যা বর্ণনা করেছেন কাজে সত্তর কিংবা পনেরো হাজার উপস্থিত থাকে মুসা একা তার বিরুদ্ধে মিশরের শ্রেষ্ঠ সত্তর জন কিংবা এর থেকেও বেশি জাদুকর প্রতিযোগিতায় লিপ্ত আল্লাহ মুসা আলাহিসাল্লামকে বিজয় দান করবেন কিন্তু সেই জাদু প্রতিযোগিতা কিংবা জাদু প্রতিযোগিতায় বিজয়ী হওয়া এটা মুসা আল্লাহ নয় মোসা আলাহামের উদ্দেশ্য হচ্ছে তাওহিদ মানুষের অন্তরে পৌঁছে দেওয়া ইমানের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই কারণে তিনি সেই জাদু প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাচ্ছেন। কারণ এর মাধ্যমে ফেরাউন ঘোষণা করে দিয়েছে সমস্ত মিশরবাসীদেরকে সেই প্রতিযোগিতা প্রত্যক্ষ করার ব্যবস্থা করা হবে সমস্ত মানুষেরা সেখানে উপস্থিত থাকবে কাজেই এটা দাওয়া পৌঁছে দেওয়ার এক মুখ্যম সুযোগ মোসা আলাহামের মূল উদ্দেশ্য দাওয়াতকে পৌঁছে দেওয়া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 আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না তিনি তোমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন যে ব্যর্থ হয় নিশ্চয়ই কথা শুনে জাদুঘরেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করলো পরামর্শ শুরু আল্লাহ তিনি বর্ণনা করে বলছেন এরপর তারা নিজেদের মধ্যে তাদের কর্তব্য কি হবে কাজ কি হবে এটা নিয়ে আলোচনা শুরু করে দিল এবং তারা সে আলোচনাকে গোপন করে রাখল তারা আলোচনা করছিল আমাদের প্রতিপক্ষ ব্যক্তি ব্যক্তি একা এক মুসা সে জাদুকর শেষ পর্যন্ত তারা নিজেদের মধ্যে এই সিদ্ধান্তে উপনীত হলো আমাদের প্রতিপক্ষ মুসা সে নবীন সে একজন জাদুকর সুতরাং আমরাও জাদু দিয়েই তার মোকাবেলা করব আমাদের সাথে তার বিরুদ্ধে আমাদের সাথে হবে প্রতিযোগিতা এবং জাদুকরের তোতা পাখির মতো পুনরাবৃত্তি করতে থাকলো তারাও একই রকম ভাবে বলতে থাকলো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 যেমনটা বর্তমানে আমরা বিভিন্ন স্টেডিয়াম সেই সময় সেরকম একটি বিশাল ময়দানের মধ্যে এক দিকে তারা সারিবদ্ধ হয়ে লোক সেই দাঁড়ালকে প্রত্যক্ষ করছে বিপরীত দিকে জাদুঘরদের বিপরীতে দাঁড়িয়ে আছে মুসা একা সাথে তার ভাই হারুন আলাই যদি আমরা বিভিন্ন বর্ণনাকে মাথায় রাখি তাহলে আমাদেরকে বুঝতে হবে সমস্ত কলা কৌশলকে একত্রিত করেছে তাদের সাত সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে অপরদিকে মুস আল্লাহ সাল্লাম একা মিশরের সমস্ত লোক এই দৃশ্য দেখছে তারা তাদের সমস্ত পরিকল্পনা প্রস্তুতি শেষ করে মুসল্লা সাল্লামের উদ্দেশ্য বললো তুলক অলকো ফুহমু ইমিম তুমি কি প্রথমে ছুটবে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 আল্লাহামতালা বলছেন রাসুল সাল্লাহাম উদ্দেশ্য করে লোকেরা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দিন রুহ আমার রবের আদেশে সংঘটি হয় এই বিষয়ে বিষয়ে তোমাদেরকে জ্ঞানী হয়েছে, বিষয়েকে সামান্য এটা এমন একটা বিষয় শুধুমাত্র আল্লাহ মহামতালা নিয়ন্ত্রণ করতে পারেন কাজেই জাদুঘরদের তৈরি করা সেই সাপ এটা ছিল শুধুমাত্র একটা চোখের ধাদা কিন্তু উপস্থিত দর্শকেরা সাধারণ মানুষেরা তারা এই জাদু দেখে ভয়ে আতঙ্কিত হয়ে উঠল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 ভীতি এটা একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া মানুষের মানবিক বৈশিষ্ট্য মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ভীতি কিন্তু মুসা আল্লাহ সাল্লাম তার এই ভীতিকে প্রকাশ করলেন না বাহ্যিক ভাবে তিনি ছিলেন শান্ত এবং ধীরস্থির আল্লাহ সুহাম তিনি মোসা আলাহামকে অনুপ্রেরণা দান করলেন আল্লাহ সুহামতাল্লাহ কোরআানে বলেছেন আমি মুসাকে জানিয়ে দিলাম ভয় করোনা তুমি বিজয়ী হবে এর আগে সেই অন্ধকার পর্বতে মোসা আল্লাহ করেছিলেন বাহ্যিক ভাবে সেটাকে প্রকাশিত করলেন না উভয় ঘটনার মধ্যে যে পরিবর্তন সেটা হচ্ছে ইমান ইমানের কারণে মোসা তার ভয়কে নিয়ন্ত্রণ করতে পারলেন কাজে যাদের মধ্যে ইমান রয়েছে আল্লাহর উপরে ভরসা রয়েছে আল্লাহর উপরে বিশ্বাস রয়েছে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 সেই সমস্ত করেরা যখন তাদের হাতের লাঠি এবং দড়ি কে সাপের আকৃতি দিয়ে নড়াচরা করা যা ছিল সেই একটি লাঠি কে মোসালাম করলেন আল্লাহ সুহামকে আদেশ করে বললেন কলকু নিক্ষেপ করো তোমার ডান হাতে যা আছে তুমি নিক্ষেপ করো এবং তারা যা কিছু করেছে সবগুলো ছাড়া তারা কখনো সফল কাম হবে না মহাসা আল্লাহ লাঠি এবং জাদুকরিদের ছুটে দেওয়া লাঠি উভয়ের মধ্যে পার্থক্য কি ছিল পার্থক্য তো এটাই যে আলস মোহসা আল্লাহ সালামের লাঠিতে সত্যিকারের সাপের জীবন ফুকে দিয়েছিলেন সেখানে সত্যিকারের আত্মাকে আলো সময় ঢুকিয়ে দিয়েছিলেন সেটা বাস্তবে একটি মারাত্মক লাঠি এবং দড়িগুলোকে সেটা খেয়ে ফেলছিল এটা দেখে জাদুকরদের প্রতিক্রিয়া কি ছিল ময়দানে কি ঘটছে পেছনের ঘটনা কি বাস্তবে কি কলা প্রয়োগ করা হয়েছে সেটা সব থেকে বেশি এই জাদুকরদের থেকে আর কারা জানে কারণ জাদুকরেরা তারা এই বিদ্যায় পারদর্শী তারা জানে কোনটা জাদু এবং কোনটা বাস্তব কাজেই সেই ময়দানে লোকেদের মাঝে সবার আগে যাদের কাছে সত্য প্রকাশিত হয়ে সেটা হচ্ছে সেই মিশরের জাদুকররা এর আগে যেমনি ভাবে সালামের দাতের মাধ্যমে ফেরাউন এবং তার আলমালা মালা সভাসদ্দের মধ্যে আল্লাহ সত্যকে প্রকাশিত করে দিয়েছিলেন ঠিক তেমনিভাবে এবারে মিশরের জাদুকরের কাছে সত্য প্রকাশিত হয়ে গেল মূসা সত্যি আল্লাহর যা প্রদর্শন করছে সেটা জাদু নয় সেটা আল্লাহর মজিজা ফেরাউন সেত কিন্তু সে ছিল অহংকারী অধ্যত কিন্তু সেটাকে সে বিশ্বাস করতো না মানতে চাইত না আজকে যারা চারদিক থেকে ফেরাউনকে ঘিরে রেখেছে সেই মিশরের লোকেরা তারা তো ফেরাউনেরই অনুসারী ফেরাউন যা বলবে তারা তাই বিশ্বাস করবে তাকে অনুসরণ করবে কিন্তু যখন সে জাদুকরেরা দেখলো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 সে এই জাদুকরদেরকে একত্রিত করে নিয়ে এসেছিল তার স্বার্থ উদ্ধার করার জন্য জাদুকর যখন একসাথে সিজদায় লুটিয়ে পড়লো ফেরাউন জাদুকরদের এই প্রতিক্রিয়া দেখে সন্দেহগ্রস্ত হয়ে গেল সে তাদেরকে প্রশ্ন করলো তোমরা কি তার প্রতি ইমান আনলে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই সে তাদেরকে প্রশ্ন করল। তোমরা কি তার প্রতি ইমান আনলে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই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 তারা আজকে এখানে প্রতিযোগিতা করতে এসেছে ফেরাউনও তোমরা বিজয়ী হলে তখন আমার কাছে আমার নৈকট্যশীল এরা কি কোন নতুন জাদু নতুন কোন কৌশল জাদুকর বলে উঠল আমরা রাব্বুল আলমিনের প্রতি স্থাপন করলাম আমরা রাবুল আলামিনের প্রতি দাবি করেছে বলছে। কিছুক্ষণ আগেও যারা ছিলেন জাদুকর এখন তারা ইমানদার মুমিন বান্দা তারা তাদের ইমান কি প্রকাশ করলেন তারা বললেন রাব্বি মৌসা ও হারুন যিনি এবং হারুনের রব সেই রাব্বুল আলমিনের প্রতি তারা ইমানের সাক্ষ্য দিচ্ছে ফেরাউনের মোকাবেলায় কি করলো ফেরাউন আবারও মিথ্যাচার করলো মিথ্যার আশ্রয় নিল ফেরাউন বললো তাহলে সেই তো দেখছি তোমাদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে সমস্ত রাজ্য থেকে জাদুকর এসেছিল কিভাবে একা মুসাল্লাহলাম সবার সঙ্গে আগে থেকে যোগাযোগ করে যোগসাজ করে এই ঘটনা ঘটাবেন এটা অসম্ভব কিন্তু এরপরও ফেরাও মিথ্যাচার করল দুই নাম্বার।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 খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে ঝুলিয়ে দেবো তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে আমি খেজুর গাছের কাণ্ডে ঝুলিয়ে দেব খেজুর গাছের কথা বিশেষভাবে বলার কারণ হচ্ছে এই গাছটি একটি উঁচু বৃক্ষ যা অনেক দূর থেকে চোখে পড়বে সুতরাং জাদুকর হত্যা করে সেখানে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে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 যতক্ষণ না আপনি নিজে সেই তাগুতদেরকে আপনার অন্তরে প্রবেশ করার সুযোগ করে দেবেন এই তাগুতেরা যখন আপনি তাদেরকে আপনার অন্তরে প্রবেশ করার সুযোগ দেবেন তখন তারা আপনার অন্তরে প্রবেশ করবে ভীতিকে বিস্তার করে দেবে ফেরাউন মিশরবাসীদের মধ্যে এই জাদুকরদের সাহায্যেই তাদের অন্তরে আসন করেছিল ভীতির মাধ্যমে তাদের অন্তরে সে প্রভাব বিস্তার করেছিল এবং মিশরের লোকেরা তারা ধরে নিয়েছিল কোন কিছুতেই ফেরাউনকে মোকাবেলা করা সম্ভব নয় ফেরাউনকে পরাজিত করা এটা অসম্ভব এই কারণে বাস্তবেই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 ইবেন গাছির রহিমা তিনি উল্লেখ করেছেন মাঠে গিয়ে ময়দানে গিয়ে যখন জাদুঘরের উপস্থিত হয়েছিল সেই জাদুঘরেরা তাদের আগে ফেরাউনের নাম নিয়ে ফেরাউনের ইজ্জতে কসম করে বলছিল তারাই জিততে যাচ্ছে তারাই বিজয়ী হবে আল্লাহ তিনি বলেছেন তারা বলল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 তার উপরে এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপরে আমরা কখনোই তোমাকে প্রাধান্য দেব না তোমার যা ইচ্ছে তুমি করতে পারো তুমি তো তোমার যা করার তাই দুনিয়ার জীবনেই করবে তুহান কিছুক্ষণ আগেও এই জাদুকরদের কাজ কি ছিল জাদুকরদের কাজ ছিল তারা ফেরাউনকে গ্লোরিফাই করবে ফেরাউনের শক্তিকে মানুষের সামনে অতিপ্রাকৃত শক্তি হিসেবে বিভ্রান্তি সৃষ্টি করে প্রমাণ করার চেষ্টা করতো কিছুক্ষণ আগেও যারা ফেরাউনকে বড় করে দেখাত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 তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ সেগুলোকে মাফ করে দেন তারা বললেন আল্লাহ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী ও আবকা অল্লাহু খায়র এর অর্থ হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহ তিনি কল্যাণময় তিনি বরকতময় ও আবকা যার অর্থস্থায়ী স্থায়ী অর্থাৎ জাদুকর বুঝিয়ে দিলেন এই বক্তব্যের মাধ্যমে জাদুকররা যা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে ফেরাউনের তুলনায় নিঃসন্দেহে আল্লাহ সুহামতাল্লাহ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ তিনি হচ্ছেন চিরস্থায়ী ফেরাউন তাদেরকে অর্ডার দিয়েছিল নৈকট্য প্রদানের তার কাছের মানুষ বানিয়ে নেওয়ার দুনিয়াবি ভোগ্য সামগ্রী দেওয়ার কিন্তু আল্লাহ সুহামতাল বিনিময়ে যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা আরো কল্যাণকর এবং অধিকতর স্থায়ী ফেরাউনের অর্ডার চেয়ে আল্লাহ ওয়াদা আল্লাহ দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ সুহামতাল্লাহ দেওয়ার প্রদত্ত সব এটা অধিক কল্যাণকর অধিকতর স্থায়ী পেরাওনির হুমকির মুখে সেই জাদুগরেরা যারা বর্তমানী কোন ক্ষতি নেই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব আমরা আশা করি আমাদের রব আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করবেন কারণ আমরা আনয়নকারীদের মধ্যে অগ্রগামী কারণ যারা মুসার দাওয়াতে ইমান আনছে তাদের মধ্যে আমরা হচ্ছি গ্রুপ মিশরবাসীদের মধ্যে আমরাই অগ্রগামী এই কারণে তারা আশা করছেন আশা করি আমাদের রব আমাদের এই ভুল ত্রুটি গুলোকে মাফ করে দেবেন তুমি আমাদেরকে হত্যা করার কোন ক্ষতি নেই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। সুহান আল্লাহ এই বক্তব্যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইমান আনার ক্ষেত্রে অগ্রগামী হওয়ার যে মর্যাদা তার গুরুত্ব কত বেশি বলছেন আমরা আশা করি আমাদের রব আমাদের ক্ষমা করে দেবেন কারণ আনয়নকারীদের মধ্যে আমরা হচ্ছে অগ্রগ্রামী অন্যত্র তারা বলেছেন আমাদেরকে তো মৃত্যুর পর আমাদের রবের কাছেই ফিরে যেতে হবে এবং তারা আরেকটি বাস্তবতাকে প্রকাশ করলেন তারা বললেন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 ফেরাউন তার সৈন্যবাহিনীর মাধ্যমে হত্যা করবে কিন্তু এরপরও তারা ভীত হলেন না তারা নিজেদের ইমানকে প্রকাশ করেই থেমে গেলেন না বরং তারা ফেরাউনকে ছিলেন। ইমান গ্রহণ করার সুহান তারা বললেন ইন্দোহ নিশ্চয় যে ব্যক্তি তার রবের কাছে অপরাধী হয়ে ফিরে আসবে তার জন্য রয়েছে জাহান্ন আর যারা তার কাছে ফিরে আসবে এমন ইমানদার হয়ে যারা সৎকর্ম সম্পাদন করেছে নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে সু উচ্চ মর্যাদা বসবাসের এমন পুষ্প উদ্যান তাদের জন্য রয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হয়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 সকালবেলায় যারা এসেছিলেন কুফুরীকে প্রতিষ্ঠা করার জন্য সন্ধ্যায় দিন শেষে তারা ইমানের সাথে ইমানের দাবিতে মৃত্যুবরণ করলেন যে জাদুকরের কুফুরিতে লিপ্ত ছিলেন কবিরাগুনায় গুনায় লিপ্ত ছিলেন ইমান তাদেরকে করে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে আল্লাহ তাদের তওবাকে কবুল করলেন তারা শহীদ হলেন ফেরাউন তার সৈন্যবাহিনী দিয়ে ঘেরাও করে সমস্ত জাদুকরদেরকে শহীদ করে দিল আবদুল্লাবিন আব্বাস এবং উবায়দি উমায়ের রীত্নহমা তারা বলেছেন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 প্রমাণিত করবে মিথ্য অববাদ দিবে যেন মানুষের কাছে মুসা আল্লাহিসের দাওয়াত হয়ে পড়ে অগ্রহণযোগ্য যেন মানুষ তার কথায় কর্ণবাদ না করে কিন্তু ঘটনা কি ঘটল ও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 এই সবরের পরীক্ষা যদি তারা অতিক্রম করতে পারেন বিজয় তাদেরই হবে কারণ সাল্লাহাম তিনি বলেছেন ইন্নাল নাসরমা আসসাবর সবরের সাথেই তো আসে সাহায্য সবরের সাথেই আসে বিজয় আল্লাহ তিনিও বলেছেন ইন্না আসির ইন নিশ্চয়ই আল্লাহ সবরকাইদের সাথে আছেন ফেরাউন যখন চূড়ান্ত রক্তপিবাস হয়ে উঠল আদর্শগত প্রতিযোগিতায় পরাজিত হয়ে অহংকারে ফুলে উঠল তার সাথে উৎসাহ দিচ্ছিল ফেরাউনের মন্ত্রিপরিষদ ফেরাউন একা ছিল না ফেরাউনের সাথে ছিল তার পারে মালা নেতৃবর্গ পারিশসা আলা ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে গিয়েছিলেন তখন ফেরাউনের পারিশদবর্গ ফেরাউনকে পরামর্শ দিয়েছিল আপনি মুসাকে এবং তার ভাইকে কিছুদিনের জন্য ছেড়ে দিন অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক পাঠিয়ে ঘোষণা করে দিন যেন প্রত্যেকটি দক্ষ জাদুঘরকে নিয়ে এসে তারা আপনার কাছে উপস্থিত হয় কিন্তু জাদু প্রতিযোগিতায় পরাজিত হওয়ার পর সেই একই মন্ত্রী পরিষদ তারা কি বলছে তারা ফেরাউনকে বলছে আপনি কি মূসা এবং তার কমকে ছেড়ে দেবেন অর্থাৎ তাদেরকে আর কোন ধরনের অবকাশ দেওয়া সুযোগ নেই আর কোন অবকাশ তাদেরকে দেওয়া যেতে পারে না যে উদ্দেশ্যে তারা মুসা আলাহিসাল্লাম এবং তার ভাইকে অবকাশ দিয়েছিল ছেড়ে দিয়েছিল তারা প্রত্যাশা করেছিল মূসা আলাহিসামকে মিথ্যাপবাদ দিবে যাদুকে সাব্যস্ত করে তার দাওয়াতকে অগ্রহণযোগ্য প্রমাণ করবে কিন্তু ঘটলো সম্পূর্ণ বিপরীত ঘটনা শুধুমাত্র দরবারের মধ্যে দাওয়াত সীমাবদ্ধ থাকল না বরং সমস্ত পৌঁছে গেলাম আদর্শগতভাবে পরাজিত করার আশা তারা দিল সরাসরি তাকে হত্যা করার জন্য ফেরাউনকে উস্কে দিতে তবে প্রথমে আমরা সেই আয়াতির দিকে নজর দেব যেখানে ফেরাউনকে উস্কে দেওয়ার জন্য তার মন্ত্রী পরিষদ আলমালা কি বক্তব্য দিয়েছিল সেটাকে আল্লাহাম তালা কুরানে সংরক্ষণ করেছেন আল্লাহ আপনি কি মোসা এবং তার কমকে ছেড়ে দেবেন যাতে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে এবং আপনাকে আপনার উপাস্যগুলোকে বর্জন করে তারা যে বিষয়গুলোকে উল্লেখ করে ফেরান কি উস্কিদি ছিল সেদিকে আমাদের লক্ষ্য করা উচিত প্রথমত তারা শুধুমাত্র মোসা আলাহামের কথাই বলছে না শুধুমাত্র মোসা আলা ব্যবস্থা নেওয়ার কথা বলছে না বরং বলছে ও তার কাউন তাদের চোখে অপরাধী দুইটি অংশ মোসা আলাহিস্লাম অপরাধী তার জাতীয় অপরাধী অপরাধ কি ছিল অপরাধ হচ্ছে দুইটি এক নম্বর জমিনে ফাঁসাব সৃষ্টি করা দুই নম্বর আপনাকে এবং আপনার ইলাহদেরকে বর্জন করা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 তারা বলে তারা হচ্ছে ফাঁসাদ সৃষ্টিকারী তারাই হচ্ছে সন্ত্রাসী একই বাস্তবতা ছিলাম ক্ষেত্রে অপরাধ ফেরাউনের মন্ত্রী পরিষদের চোখে সেটা কি ছিল তারা বলল তারা আপনাকে এবং আপনার ই বর্জন করে এই আয়াতটি খুবই গুরুত্বের সাথে লক্ষ্য করা উচিত এখান থেকে আমরা দলিল পাচ্ছি স্পষ্ট বুঝা যাচ্ছে ফেরাওন নিজেকে সরাসরি সব থেকে বড় রব আনা রব্ব কুমল আলা এটা দাবি করলেও সে নিজে অন্যান্য ইলাহদেরকে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 আমরা খুব শীঘ্রই তাদের ছেলেদেরকে হত্যা করব আর মেয়েদেরকে জীবিত ছেড়ে দেব নিশ্চয়ই আমরা তাদের উপরে ক্ষমতাবান শরণ করা পারে এর আগে সাইদিনা মুসাল্লা জন্মের কয়েক বছর আগে থেকেই ফেরাউন রাষ্ট্রীয় নিয়ম তৈরি করে সমস্ত নবজাতক পুত্র সন্তানদেরকে জবাই করে হত্যা করে আসছিল আবারও সেই পুরনো কর্মসূচিকেই বাস্তবায়ন করতে যাচ্ছে তবে এবারে সেই কর্মসূচিতে একটি সূক্ষ্ম পরিবর্তন আছে এর আগে শুধুমাত্র বনি ইস্ত্রীদের মধ্যে তার হত্যাযোগ্য সীমাবদ্ধ ছিল কিন্তু এবারে ফেরাউন হত্যা করতে যাচ্ছে যে বা যারাই ফেরাউন বা ফেরাউনের উপাস্যদেরকে বর্জন করে মুসার দাওয়াতে ইমান আনবে এমনকি যদি মিশরীয় বা কিপ্তিদের মধ্য থেকে কেউ কেউ মুসার ডাকে সারা দেয় তাকেও হত্যা করা হবে সমস্ত মিশরবাসীদের সামনে জাদুকরদেরকে শহীদ করে দেওয়ার মাধ্যমে ফেরাউন এই বাস্তবতাকেই দেখিয়ে দিয়েছে অন্যত আলোচভা মাতা বর্ণনা করেছেন অদপর মুসা আমার থেকে হক নিয়ে সত্য নিয়ে তাদের নিকট উপস্থিত হলে তারা বলল মুসার সাথে যারা ইমান এনেছে তাদের পুত্রদেরকে হত্যা করছেন ষড়যন্ত্র ব্যর্থই হয় ফেরাউন এই হত্যাযোগ্য শুরু করতে যাচ্ছিল সর্বপ্রথমে মুসা হত্যার মাধ্যমে কোরআনে ফেরাউনে সেই দাম্ভিক উক্তিকে আমাদের জন্য জমা করেছেন পারিশের কথায় উত্তেজিত হয়ে ফের বলল আমাকে ছাড়ো আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করি সে ডাকুক তার রবকে আমাকে ছাড়ো আমি মুসাকে হত্যা করি সে তার রবকে ডাকতে থাকুক দোয়া করতে থাকুক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 কারণ ফের আশঙ্কা করছে যেন জনগণকে মূসা পথভ করতে না পারে বলে আপনি কি মুসা এবং তার কমকে ছেড়ে দেবেন সুতরাং ফেরাউনের সাথে তাদের আলোচনা হচ্ছিল সর পরামর্শ হচ্ছিল আলোচনা হচ্ছিল পরামর্শ হচ্ছিল ফেরাউন ছিল মুসাকে হত্যা করার পক্ষে ফেরাউন বলল আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করি প্রথম সিদ্ধান্ত সেটা হয়ে গেছে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 কেননা তিনি হামান বা কারুনের মত নন হামান ছিল ফেরাউনের একজন উজির মাত্র বেতনভুক্ত কর্মচারী কর্মচারীকে নির্দিষ্ট কর্মসম্পাদনের জন্য আদেশ দেওয়া হয় তার মতামতকে গুরুত্বের সাথে নেওয়া হয় না যতটা গুরুত্ব দেওয়া হয় তার পরিবারের একজন সদস্যের মতামতকে কারণ ফেরাউন মিশরে যে প্রভাব বিস্তার করেছে সেই ক্ষমতা সেই প্রভাব সে কিভাবে লাভ করেছে এটা একদিনে আসেনি দীর্ঘদিন ধরে যখন একই বংশ একই ফ্যামিলির মধ্যে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 কুরআনের মাধ্যমে পেশ করেছেন সুতরাং নিঃসন্দেহে এর মধ্যে আমাদের জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে সেই ইমানদার ব্যক্তি মুমিন মৌমিনা তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম যারা মিশরবাসী ফেরাউনের বংশের লোক হওয়া সত্ত্বেও যারা মিশরবাসী হওয়া সত্ত্বেও মোসা আলাহাম এবং তার রবের উপরে আল্লাহ মোহাম্মতাল উপরে ইমান এনেছিলেন লক্ষণীয় বিষয় মিশরবাসীদের মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ তারা ইমান আনেননি তবে যারা ইমান এনেছিলেন তাদেরকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগ হচ্ছে মিশরের অল্প বয়স্ক তরুণেরা যাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন আর কেউ ইমান আনল না মুসার প্রতি তার কৌমের কিছু বালক বা অল্প তরুণ ছাড়া ফেরাউন এবং তার সর্দারদের ভয়ে যে এরান আবার কোনো বিপদে ফেলে দেয় এটা ছিল একটা গ্রুপ যারা মিশরীয় হওয়ার পরেও মুসাল্লাহ আহ্বানে ইমান এনেছিলেন আরেকটি অংশ যারা ইমান এনেছিলেন মিশরবাসীদের মধ্যে তারা ছিলেন ফেরাউনের একেবারে কাছের মানুষ তাদের মধ্যে অনেকেই ইমান এনেছিলেন সেই জাদুকরেরা তারা ছিলেন ফেরাউনের পক্ষের প্রতিযোগী তারা ইমান এনেছেন আসিয়া ফেরাউনের স্ত্রী তিনিও ইমান এনেছেন সামনের আলোচনা ইনশাল্লাহ আমরা দেখব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 যেভাবেই হোক মুসার কবল থেকে ফেরাও নিজেকে রক্ষা করতে যাচ্ছিল সে বলেছিল আমাকে ছাড় আমি হত্যা করি সে ডাকুক তার রফকে সভাস ব্যবস্থা নেওয়া হোক মুসাকে হত্যা করা হোক আর কোন অবকাশ দেওয়া যেতে পারে না এই প্রস্তাবে বিরোধীরা করবে এমন সাহসকার কিন্তু এর মধ্যেই নিজের কদম মজবুত করে উঠে দাঁড়ালেন এক ব্যক্তি তাকে আলোচ মালা বলেছেন রাজুলন মিনুন রাজুল শব্দের অর্থ পুরুষ ব্যক্তি তবে এই শব্দটিকে আল্লাহ মহামতাল কোরআনে যেভাবে বিভিন্ন আয়তে উল্লেখ করেছেন ব্যবহার করেছেন তাতে এই শব্দের মাধ্যমে শুধুমাত্র পুরুষ ব্যক্তিকে বুঝানো হয় না বরং পৌরু দীপ্ত পুরুষদেরকে বোঝানো হয় তাদের মধ্যে সাহসিকতা রয়েছে শুধুমাত্র দেখতে একজন পুরুষের মতো নয় আল্লাহ সুমতালা বলেছেন ফেরওনের গোত্রের এক মুমিন ব্যক্তি যিনি তার ইমানকে গোপন করে রেখেছিলেন তিনি বললেন তোমরা কি এই জন্য একজন মানুষকে হত্যা করতে চাও যে সে বলে আমার রাব হচ্ছেন আল্লাহ কোন ধরনের ভান ভনিতা বা অপ্রয়োজনীয় কথা না বলে শুরুতে তিনি তাদের সবাইকে একেবারে সঠিক পয়েন্টে নিয়ে আসলেন কোন অজুহাত দেওয়া দরকার নেই জমিনে ফাঁসাদ সৃষ্টি করা নয় মিশরের রাজত্ব থেকে তোমাদেরকে বহিষ্কার করা নয় বরং তোমরা তাকে এই জন্যই হত্যা করতে চাও সে বলছে আমার রব হচ্ছে আল্লাহ কারণ তিনি বলছেন আমার রব হচ্ছেন আল্লাহ অথচ সে তোমাদের রবের নিকট থেকে স্পষ্ট প্রমাণসহ তোমাদের কাছে আগমন করেছে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 একদল মানুষ তারা আল্লাহর পরিমাণেছেন তারা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ তারা এটাই ইচ্ছা করেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক অপরদিকে আরেক দল মানুষ তারা চান দুনিয়াতে মানুষের ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক ফেরাউন এবং তার সহযোগী এই ধরনের মানুষরা তারা ইচ্ছা করে আল্লাহর দিনের বদলে দুনিয়াতে মানুষের তৈরি করা দিন প্রতিষ্ঠিত হোক এবং এটাই আমরা দেখতে পাই ফেরাউন সেও বলেছিল আমি আশঙ্কা করি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 হে আমার জাতি কৌমি আজকে এই জমিনে তোমাদেরই রাজত্ব দেশময় তোমরাই বিচরণ করছো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 ফেরাউনে সেই দরবারে মোসা আল্লাহাম যখন দাওয়াত নিয়ে গিয়েছিলেন সেই দাওয়াতকে অস্বীকার করার জন্য ফেরাউন বিভিন্ন রকমের অজুহাত পেশ করতে শুরু করেছিল কিন্তু একটাও যখন কাজ করল না সব শেষে যে ইস্যু ব্যবহার করে ফেরাউন সবাইকে যে ভয় দেখে একত্রিত করেছিল সেটা কি ছিল ফেরাউন বলছিল মূসা তোমাদেরকে এই মিশর থেকে বের করে দেওয়ার জন্য শেষে তোমাদেরকে সে বহিষ্কার করে দিতে চায় তাড়িয়ে দিতে চায় মিশর ছিল সেই সময় পৃথিবীর সর্বাধুনিক স্থান সর্বোন্নত জীবনযাত্রার সুযোগ সেখানে ছিল তাদের হাতেই রাজত্ব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 বিশ্লেষণ করে চিন্তা করে মুমিন মিন আলে ফেরা তিনি চাইলেন তারাও সুস্থ মাথায় চিন্তা করে দেখুক আজকে এই রাজত্ব তো তাদেরই হাতে এরপর যদি তারা আল্লাহরও পরিমাণ আনে এই রাজত্ব তাদের হাতেই থাকবে কিন্তু দুই তারা কুফুরি করতে থাকে অবাধ্যতাকে প্রকাশ করে আর যদি আল্লাহ তাদের উপরে শাস্তি দেন আজাব দেন কে পারবে তাদেরকে রক্ষা করতে ইয়া কৌমি হে আমার জাতি ফেরাউন যখন দেখল এই মুমিন ব্যক্তির হৃদয় ছোঁয়া আহ্বানের বিপরীতে রিফিউট করার মতো কোন কিছু বলার তার কাছে নেই তখন সেক্ষেপে গেল অধৈর্য হয়ে উদ্ধের সাথে সে বলতে শুরু করল ফেরন বলল আমি যা দেখি আমি তোমাদেরকে তাই দেখাচ্ছি আর আমি তোমাদেরকে মঙ্গলের পথ দেখাই আমি তোমাদেরকে সাবিলের রাসাদ দেখাই ফেরন খেপে গেল সে বলতে শুরু করল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 হিরণদের ধুমকিতে ভয় পেয়ে তিনি থেমে যেতে পারতেন কিন্তু সেখানে সেই দরবারে একা নিয়েছিলেন হকের পক্ষে তিনি সেখানে সাহসিকতার পরিচয় দিয়েছেন এই সাহসিকতা কি ধরনের সাহসিকতা ছিল এটা ছিল একটা অন্তরের সাহসিকতা অন্তরের সাহসিকতা। শারীরিক সাহসিকতার থেকে অন্তরের সাহসিকতার শক্তি বেশি এই শক্তি একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তিকেও বিজয়ের দিকে নিয়ে যেতে পারে আল্লাহ রাসুল সাল্লাহাম তিনি বলেছেন অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা সত্য কথা বলা এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ আরেকটি হাদিস্লাম তিনি জানিয়ে দিয়েছেন শহীদদের নেতা হবে হামজা এবং সেই লোক যে জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে এবং এই জন্যই তাকে হত্যা করা হয় ধমক দিল সে আমি যা দেখি তোমরা তা দেখছ না আমি তোমাদেরকে সাবিল্লির রাসাদ দেখাচ্ছি কল্যাণের পথ দেখাচ্ছি মোমিন ব্যক্তি থেমে গেলেন না আমরা আমাদের সাদা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে ভয়ের কারণে হক প্রকাশ করি না বা চেপে যাই সত্যকে এড়িয়ে চলি মানুষকে ভয় করি অথচ সুহান আল্লাহ এটা হচ্ছে নিজেকে নিজে ছোট করা নিজে নিজেকে নিজের কাছে পরাজিত করা রসুল তিনি বলেছেন তোমাদের কেউ যেন নিজেকে কখনো ছোট না করে কিভাবে নিজেকে নিজে ছোট করা হয় রাসুল আসলাম বলেছেন যদি কোন ব্যক্তি দেখে যে কোথাও কোন বিষয়ে আল্লাহর পক্ষ থেকে তার কোনো কথা বলা উচিত তখন যেন সে কথা বলা থেকে বিরত না থাকে যদি সে বিরত থাকে তাহলে আল্লাহ তাকে বলবেন কিয়ামতের ময়দানে আল্লাহমতাল্লা সেই ব্যক্তিকে প্রশ্ন করবেন হে অমুক তুমি কেন এই বিষয়ে কথা বলিনি কেন তুমি চুপ ছিলে সেই ব্যক্তি বলবে ইয়ে আল্লাহ আমি মানুষ দিকে ভয় পেয়েছিলাম আল্লাহ মহামতাল তখন বলবেন আমার হকি তো তোমার উপরে বেশি ছিল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 পূর্ববর্তী সম্প্রদায়গুলোর মতো বিপদসংকুল দিনের আশঙ্কা করছি যেমন কমেনুহ আদ সামুদ এবং তাদের পরবর্তীদের যা অবস্থা হয়েছিল পরবর্তী জাতি সোয়েব আলা ইসলামের জাতি লুত আলা ইসলামের জাতি তাদের কথা স্মরণ করে দিয়ে বলছেন তাদের যে অবস্থা হয়েছিল সেই রকম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 যেদিন মানুষ একে অপরকে আহবান করতে থাকবে প্রচন্ড হাক ডাকের একটা দিন পরস্পরকে ডাকতে থাকবে সাহায্যের জন্য কিন্তু মানুষ পরস্পর থেকে ছুটতে থাকবে পালিয়ে যেতে থাকবে মা সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে কেউ কারো কোনো উপকারে আসতে পারবে না একমাত্র ইমানদার বান্দারা ছাড়া যেদিন মানুষ একে অপরকে ডাকবে ঝগড়া করতে থাকবে সেই দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে ইমানদার ব্যক্তি তিনি বললেন যেদিন তোমরা পেশনে ফিরে পলায়ন করবে কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না আল্লাহ যাকে পথভ্রষ্টতায় ছেড়ে দেন তার তো পথ দেখানোর কেউ নেই এরপরে তিনি বললেন في حتى এর আগে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট দলিল প্রমাণ সহ আগমন করেছিলেন তোমরা তার আল্লাহ ইউসুফের পরে আর কাউকে পাঠাবেন না ইউসুফের পর আল্লাহ আর কোন রাসুল পাঠাবেন না তিনি বলছেন এভাবেই তো আল্লাহ এবং সংশয়গ্রস্ত ব্যক্তিদেরকে পথভষ্ট করে থাকেন সেই ইমানদার বান্দা খুবই বুদ্ধিমত্তার সাথে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 এই জন্যই তিনি এমন একটি উদাহরণ পেশ করলেন যেটা তারা কিছুতেই অস্বীকার করতে পারে পারেনা তুলনামূলকভাবে নিকট অতীত থেকে প্রাসঙ্গিক একটি উদাহরণ করলেন ছিলেন। যার বাস্তবতাকে কিছুতেই তারা অস্বীকার করতে পারেন ইউসুফ আল্লাহাম তিনিও ছিলেন বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত তিনি যেভাবে মিশরের দায়িত্ব নিয়েছিলেন মিশরবাসীদেরকে ভয়াবহ দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি যেভাবে আল্লাহ সু প্রিত রাসুল ছিলেন ঠিক মৌসা আল্লাহাম একই রবের পাঠানো রাসুল তিনিও সেই একই উদ্ধার করার জন্য ইসুফর মৌসা আলাহামকেও পাঠানো হয়েছে শুধুমাত্র বনি ইসরায়েলকে উদ্ধার করার জন্য নয় সেই ফেরাউনের লোকেদেরকেও সঠিক পথ দেখানোর জন্য ইসুফ উপরে সেই সময় মিশরের অনেকেই ইমানে এনেছিলেন কিন্তু এরপরও সেই সময়ও যারা ইমান আনেনি ফের বংশী হচ্ছে তাদের মধ্যে অন্যতম তারা মুর্শিদ ছিল মুশ্রিক থেকে গেল বরং ইসুফ আল ইসলামের মৃত্যুর পরে তারা সন্দেহ পোষণ করতে শুরু করে দিল হয়তো আল্লাহ আর কাউকে রাসুল হিসাবেই পাঠাবেন না হয়তো আল্লাহর কাউকে রাসুল হিসাবে পাঠাবেনই না যে কারণে তারা ইমান আনেনি সেটা কি ছিল সেটা হচ্ছে সংশয় এবং সন্দেহ ইমানদার ব্যক্তি তিনি বললেন এভাবেই তো আল্লাহ সীমা লঙ্ঘনকারী এবং সন্দেহগ্রস্ত ব্যক্তিদেরকে প্রথভুষ্টু করে থাকেন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 এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী এবং সৈর্যারী ব্যক্তির মোহর লাগিয়ে দেন তিনি জানিয়ে দিলেন যারা কোন ধরনের দলিল প্রমাণ ছাড়া আল্লাহ স্পষ্ট নিদর্শনগুলো সম্পর্কে বিতর্ক করে অস্বীকার করে একসময় আল্লাহ তাল্লাহ এই সমস্ত ব্যক্তিদের অন্তরে তাদের অবাধ্যতার কারণে বারবার প্রত্যাখ্যান করার কারণে এক তাদের শোভাতালা বন্ধ করে দেন মোহর লাগিয়ে দেন সিলগালা করে দেন তিনি তাদেরকে জানিয়ে দিচ্ছেন। অন্তরে মোহর বা সিলগালা পরার আগেই তাদের ইমান আনা উচিত নইলে আর কোনদিন তারা নাও পেতে পারে এই অংশটুকু ছিল মুমিন ব্যক্তির বক্তব্যের প্রথম অংশ যুক্তি বুদ্ধি সাহসিকতা জ্ঞান এবং প্রজ্ঞার সমন্বয়ে দলিল প্রমাণ সহ এক প্রভাবশালী বক্তব্য তিনি উপস্থাপন করেছেন আল্লাহ রুবিয়াত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 হে হামান তুমি আমার জন্য একটি উঁচু প্রাসাদ নির্মাণ করো হয়তো আমি পৌঁছে যেতে পারবো হয়তো আমি পৌঁছে যেতে পারবো আসমানের পথে উকি মেরে দেখব মুসার রফকে আর আমি তো তাকে সে আসমনে উঠে উকি মারবে যাতে মূসার রবকে সে দেখতে পায় ফের পক্ষ থেকে এটা ছিল একটি বিদ্রুপ তামাশা এবং কটাক্ষ ফের সরাসরি অস্বীকার করল মানলাম না তুমি এবং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 উমালিনুয়ালি তাজী সব হাল্লা আল্লি অকলিউ ইস নীল নল কিন বলল হে আমার পারিশদ বর্গ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 কিছু না বলতে পেরে ফেরাউন শেষ পর্যন্ত হামানকে নির্দেশ দিল উঁচু এক টাওয়ার নির্মাণ করো যাতে আমি আসমানে উঁকি মারতে পারি এখন ফেরাউনের যুগের মিশরে সেই উঁচু উঁচু টাওয়ার সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে পিরামিড কিন্তু এমন কোনো সলিড দলিল বা প্রমাণ আমরা পাই না যা থেকে আমরা বলতে পারি যে কোরআন এবং সুন্নায় পিরামিড সম্পর্কে আলোচনা হয়েছে বরং সত্য এটাই জালসমতলা কুরানে কিংবা রসুল আসলাম হাদিস এই পিরামিড গুলো নিয়ে এই স্থাপত্যগুলো নিয়ে কোন আলোচনা করেননি হ্যাঁ মিশরের ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে লসু মহামতাল্লাহ মুসা ফেরাউন এবং বণী ইসরায়েল নিয়ে কোরআনের চল্লিশটিরও বেশি সুর আলোচনা করেছেন এত বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু এই স্থাপনা গুলো নিয়ে আলসু মহামতাল্লাহ কোন আলোচনা করেননি বরং আল্লাহ মহতাল্লাহ আলোচনা করেছেন যেটা আমাদের জন্য প্রয়োজন সেই বিষয় নিয়ে ফেরাউনের নির্মমতা নৃশংসতা নিষ্ঠুরতা নিয়ে তার অধ্যত্য নিয়ে শির্ক এবং কুফর নিয়ে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 তাদের দৃষ্টিতে তাদের চোখে মিশর মানে হচ্ছে মুগ্ধতার দৃষ্টিতে তাকায় বস্তুবাদীদের চোখে বস্তুর গুরুত্ব বেশি একটা স্থাপনার গুরুত্ব বেশি মানুষের জীবনে কোন গুরুত্ব নেই অথচ রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে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 আলোচনা একমাত্রীতে আমরা দেখতে পাই অতীতে যেভাবে বনি জাতিকে অত্যাচার নিপীড়ন করা হয়েছিল গণহত্যা করা হয়েছিল ঠিক তেমনিভাবে বর্তমানে মুসলিমদেরকে গণহত্যা করা হচ্ছে কিন্তু সেটা নিয়ে উফফারদের মধ্যে কোনো মাথা ব্যথা নেই তারা মাত্র তখনই চিৎকার করে ওঠে যখন আফগানিস্তানে কোন এক পাহাড়ে বৌদ্ধমূর্তিকে ধ্বংস করা হয় মুমিন ব্যক্তির বিরুদ্ধে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 তিনি যাদের ভালো যাচ্ছেন তিনি নিরপেক্ষ অবস্থান থেকে বিষয়গুলোকে বিশ্লেষণ করে তাদের সামনে প্রকাশ করছিলেন কিন্তু সে আসমানে উকি মেরে দেখবে মুসার রব কোথায় থাকে সুহান আল্লাহ ইমানদার ব্যক্তি এবারে সরাসরি নিজের ইমানকে প্রকাশ করলেন একেবারে সরাসরি তিনি বললেন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 আমি তোমাদেরকে দেওয়া দিচ্ছি মুক্তির দিকে আর তোমরা আমাকে দেওয়া দিচ্ছ জাহান্নামের দিকে ফেরনের দলবল লোক লস্করা ইমানদার ব্যক্তিকে আহ্বান করছিল ফেরউনে প্রভুত্ব মানুষের তৈরি করা জীবন বিধান ফেরনের তৈরি করা দিন সংবিধানিতে যা স্পষ্ট শির্ক এবং সেই সিরিকের দিকে আহ্বান জাহান নামের দিকে আহ্বানেরই নামান্তর কাজেই মোমিন বান্দা নিজেকে তাদের এই সমস্ত মিথ্যা আহ্বান থেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করে তিনি বললেন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 আমি তোমাদেরকে দেওয়া দিচ্ছি পরাক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহর দিকে সুহান আল্লাহ সেই মোমিন ব্যক্তির মানসিক অবস্থার দিকে লক্ষ্য করুন কত ভারসাম্যপূর্ণ এবং গোছানো ছিল তার বক্তব্য আল্লাহ তাকে শক্তি তিনি সঠিক কথাগুলো সেখানে বলতে পেরেছেন তিনি তার বক্তব্যে আল্লাহাল এমন দুইটি সিফাতকে উল্লেখ করলেন যা তার পূর্বের বক্তব্যের সাথে সামঞ্জস্যশীল আল্লাহ সুহাম্মাল্লাহ তিনি হচ্ছেন আল আজিজ পরাক্রমশালী তিনি আজাব দিতে সক্ষম পাকড়াও করতে সক্ষম শাস্তি দিতে সক্ষম একই সাথে তিনি বললেন আল্লাহ তিনি হচ্ছেন আল গাফুর তিনি যদি তারা নিজেদের ভুল বুঝতে পারে তওবা করে ক্ষমা চায় তাহলে আল গফ্ফার তিনি ক্ষমাশীল তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন ইমানদের ব্যক্তি বলছেন আমি তোমাদেরকে সেই পরাক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহর দিকেই আহ্বান করছি দাওয়াত দিচ্ছি কোন সন্দেহ নেই তোমরা আমাকে যে দিকে আহ্বান করছো দুনিয়া এবং আখিরাতে সেই দিকে কোন আহ্বান চলে না আমাদের প্রত্যাবর্তন হবে দিকে এবং হচ্ছে হচ্ছে আগুনের ব্যক্তি বক্তব্যের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন শুরুতে তিনি আল্লাহর উপর ইমেনার কথা বলেছেন মিশরের রাজত্ব নিয়ে কথা বলেছেন অতীতের ইতিহাস থেকে উপদেশ দিয়েছেন ভবিষ্যতে রাজাব কিয়ামতের দিবস সম্পর্কে দিকে সতর্ক করেছেন এবং সব শেষে ফেরাউনের বক্তব্যকে চ্যালেঞ্জ করে প্রকাশ্যে আহ্বান করেছেন এবং ফেরাউনের দলবলের আহ্বান থেকে নিজেকে পৃথক ঘোষণা করেছেন মুক্ত ঘোষণা করেছেন সব শেষে তিনি বলেছেন আমি তোমাদেরকে যা বলছি বিষয়গুলোকে একদিন স্মরণ করবে তোমরা একদিন স্মরণ করবে আমি তোমাদেরকে যা বলেছি আমি আমার বিষয় আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম নিশ্চয়ই বান্দারা আল্লাহর দৃষ্টিতেই রয়েছে ইন্না আল্লাহ বাসি রুমবিল এই বাদ নিশ্চয়ই বান্দারা আল্লা দৃষ্টির মধ্যেই রয়েছে ইমানদার ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফেরাউন এবং তার সমস্ত সভাসদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে হক কথাগুলোকে বললেন পরবর্তী ঘটনা কি ঘটল ফেরাউন কি তার মস্তক ছিন্ন করেছিল নাকি ফেরাউনের দলবল বলে তারাই ধ্বংস হল আল্লাহ আমাদেরকে বলতেন এরপর আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে ক্ষতি থেকে রক্ষা করলেন এবং ফেরাউনের গোত্রকে শোচনীয় আজাব গ্রাস করল আল্লাহতালা তিনি সেই মুমিন বান্নাকে রক্ষা করলেন বিপরীতে তারা ধ্বংস হলো। তাদেরকে তার মধ্যে প্রধান দুইটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে এক নম্বরে সাহস সাহসিকতা হচ্ছে একজন ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য দুই নম্বরে নিজের ভূমিকাকে কখনো ছোট করে না দেখা আমি একা একজন ব্যক্তি আমি এর কতদূর কি করতে পারবো নিজে নিজেকে ছোট না করা ইমানদার ব্যক্তি তার সামর্থ্যের সর্বত্র চেষ্টা করেছেন ফলাফল হিসেবে আল্লাহ সহকে সাহায্য করেছেন তাকে রক্ষা করেছেন রাসু সুল্লাহ ইসলাম তিনি বলেছেন আল্লাহর দিনকে সংরক্ষণ করো আল্লাহ তোমাকে রক্ষা করবেন কিন্তু বর্তমানে আল্লাহর দিনের পক্ষে কথা বলা হকের পক্ষে কাজ করা এই মানসিকতার বড় অভাব আমাদের মধ্যে আল্লাহ সোহাম্মতাল্লাহ আমাদেরকে কবুল করেন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 আলীরাজি তুলানহ তার খিলাপতকালে একবার উপস্থিত লোকেদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়িয়েছিলেন তিনি বললেন প্রশ্ন করলেন আপনারা বলুন এই উম্মতের মধ্যে সবচেয়ে সাহসী উমেরা দেখল যিনি হচ্ছেন আলী রাজি তিনি কখনো কোন দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হননি কুফারদের বড় বড় বীর যোদ্ধা আলীর হাতে পরাজিত হয়েছে আলী রাজি তুলানহ এক হাতে খাইবরের দুর্গের গেট তুলে নিয়ে সেটাকে ঢাল বানিয়ে যুদ্ধ করেছেন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 আলোচনার মূল প্রসঙ্গের সাথে মিলে যায় আজকে আলোচনা যা কি আবর্তিত হয়েছে সেই মুমিন ব্যক্তির বলা কথাগুলো হুবহু পুনরাবৃত্তি করেছিলেন আবু বকর রাজি তিনি বলেছেন মক্কা ইসলামের প্রাথমিক যুগে রাসুলসলাম যখন কাবাতত্তরে সালাত আদায় করছিলেন এরকম একটা সময়ে হঠাৎ করে উকবা ইবনে আবি মুইতে এসে ধাক্কা দিয়ে রাসুল্লা সাল্লাহামকে ফেলে দিল এবং তার চাদর পেঁচিয়ে গলায় শ্বাসরোধ করে আল্লাহ রাসুলামকে হত্যা কর্তি উপক্রম হলো। এবং সেই সময় সেখানে উপস্থিত আরো অনেক ঘিরে রেখেছিল কেউ সেই দিকে যেতে সাহস করছিলেন না এমন সময় আবুবকর রাজি উত্লাহ দৌড়ে সেই দিকে ছুটে আসলেন এবং ধাক্কা দিয়ে উগবাকে ফেলে দিলেন তখন তিনি বলছিলেন সেই কথাগুলো যা মমিন মিন আলী ফেরাউন বলেছিলেন আউুবকর রাজি উত্তাহ বললেন একজন ব্যক্তিকে হত্যা করতে চাও যে সে বলে আমার রব হচ্ছে আল্লাহ অথচ সে তোমাদের রবের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ সহ তোমাদের কাছে আগমন করেছে আর নিজের জীবনের ঝুঁকি নিয়ে যখন রাসুল্লাহ সাল্লাহামকে সেখানে উদ্ধার করতে গেলেন এবং এই কথাগুলো বললেন মুহূর্তের মধ্যে সমস্ত কুফারদের মনোযোগ রাসুল্লাহ সৌস্লামের কাছ থেকে ঘুরে গিয়ে আবু বকরের উপরে নিবদ্ধ হল তারা নির্মমভাবে তাকে প্রহার করতে শুরু করলো যতক্ষণ না পর্যন্ত তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এই উভয় ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি এই উম্মতের ইমানদার ব্যক্তি সাহসী ব্যক্তি সিদ্দিক ব্যক্তি আবু বকর আদিদাহ কিংবা মৌসা আলাহিসাল্লামের সময়ের মিন মিন আলে ফেরাউন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 উভয়কে আল্লাহআ এক স্থান মর্যাদার স্থান সম্মানের স্থান তার একত্রিত করেছেন আলা সৈদ ও আলা আলহি ও সাহাবি আসাল্লাম